সমিল্ রহ মহি উল্হদি সবিলি আদৌ ইর হিয়াল বসে রিতি ও সুবহ নম লোহম অনবিন মুশ্রিকে لفضلك المتوالي يا رب في الأقوال والأعمال جئنا إلى أدني الشتات فها هنا صنم يمجد أو ضريح البالي سحب الغواية والصواعق حولها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 لِلْكَائِنَاتِ إِلَى الْفَلَاحِ السَّرْمَدِي إِسْلَامُنَا نُورُ الْحَيَاةِ وَمُرْشِدٌ لِلْكَائِنَاتِ إِلَى الْفَلَاحِ السَّرْمَدِي إِسْلَامُنَا عَبَقُ الْوُجُودُ إن الحمد لله نحمده ونستعيله ونستغفره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 ওমা তসম ওরাক হবতন ফি জমা রত কিত মাত্র কদীর কদাহতিন কৌল উহ রা জমীন মোহন আদি নেই অন্ত নেই যিনি সর্বদাই আছেন এবং সর্বদাই থাকবেন যার শুরু নেই যার শেষ নেই শুরু হয়েছে আর কখনো গিয়ে সমাপ্তি ঘটেছে অথবা ঘটবে সাল ও সালাম নাজ মোহাম্মদুর রাসুল্লাহ সালিয়া ওপর যিনি শেষ রাসুল তারপরেও তিনি ছিলেন না জন্ম গ্রহণ করেছেন তার মত তার মৃত্যু সত্য কোরআন কেরিমের কয়েকটি আয়াত দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামদের বহু হাদিস দ্বারা প্রমাণিত যে নবী মুদ রসুল্লাহ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 গুনবাচক নাম এবং সেসব নাম থেকে গুন নাম থেকে আমরা আল্লাহ সিফাত বা গোনা বলি ভাষ্যকার বলছেন আলজাম ও বাইনাহি ওয়ুর বেহি ও আজাল ইয়াতি ও আবাদ সামনে যে আয়াতটি আসছে সুরাত আয়াত নম্বর তিন তাতে এবং তারপরে যে আয়াত আসছে বিশেষ করে আয়াত আল্লাহ রব আলমিন এই আয়াতে একত্রিত করেছেন তার সমুন্নত হওয়া এবং তার নিকটবর্তী হ্যাঁ সু উচ্চ সুমহান সব উঁচাই তিনি আছেন তার মানে এদিক থেকে সৃষ্টির ক্ষেত্রে যদি চিন্তা করেন তো যিনি আপনার চাইতে অনেক উঁচাই আছেন হ্যাঁ মর্যাদার দিক থেকে স্থানের দিক থেকে সব দিক থেকে তাই না সৃষ্টি ক্ষেত্রে হোটেলে প্রথমতলায় আর একজন আছেন হ্যাঁ একশতলায় দূরত্ব বেশি কিনা কিন্তু রব আলমের ক্ষেত্রে सब चाहते उचा हाँ सूच्च सुमहान निकटवर्ती सब चाहते निकटवर्ती পথভ্রষ্টরা যারা আল্লাহাব আলমিনের নাম গোনা গোনাবলি তৌহদুল আসমা সেফাতের ক্ষেত্রে গোমরা হয়েছে তারা প্রথমেই মগজে ঢুকিয়ে নিয়েছে হ্যাঁ সৃষ্টির সাথে আল্লাহর তুলনা কি যখনই এইরকম তুলনা ভিতরে ঢুকে যাবে তখন হইতে এই কথা আপনার ঢুকে আছে যিনি দূরে তার কাছে কি করে হইতে পারে যিনি এত উঁচায় কাছে কি করে হইতে পারে তখন একটাকে অস্বীকার করে দিয়েছে একটাকে অস্বীকার করে দিয়েছে তখন বলতে শুরু করছে আল্লাহ সর্বত্র বিরাজমান कारविल कर निष्क्रिय कर अस्वीकार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 অস্বীকার করে দিতে অথবা তাবিল করতে বাধ্য হয়েছে তখন অর্থের বিক্রিতে ঘটিয়েছে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আরো আছেন মানে কি আল্লাহ আরসের মালিক তাদের কাছে অধিপতির আর সে সমুন্নত না অর্থের বিক্রি ঘটেই দিলাম তো ভার কি বলছেন যে এই আয়াতে আল্লাহ রবুল্লা আলম সমোন্নত হওয়া বা সু উচ্চ সুমহান হওয়া শুধু মর্যাদার ক্ষেত্রেও নাই স্থানের ক্ষেত্রেও ही निकटवर्ती हित करस्पर मानुषर क्षेत्र में क्षेत्र से दूर ना अल्लाह रबुल आलमी आदिओ नहीं सब समय अजल एंत मान सर्वदा सर्वदय आब्बुल आलमी এই গুণ পক্ষান্তরে কল্পনা করেনি আর একসময় আপনি এমন দুনিয়া থেকে চলে যাবেন যে মানুষের স্মৃতি থেকেও চলে যাবেনা মহান আল্লাহর বাণী হাল আউয়াল তিনি সর্বপ্রথম তিনি আউ্বাল আখেরও তিনি সর্বশেষ পরস্পর আউ্বাল তিনি প্রকাশ্য লাহের জাহের একটা প্রকাশ্য অর্থ আরেকটা হচ্ছে জাহের মানে বিজয়ী দুটোই অর্থ আল্লাহর ক্ষেত্রে দুটোই গুণ ভালো গুন দুটোই আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য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 মানে তাহলে দুটোই তিনি প্রকাশ্য এবং তিনি গোপন জি আবে আলী প্রত্যেকটার ব্যাখ্যা আসছে জাহের এবং বাতেন বাতেন আল্লা গোপন এর অর্থটা কি ব্যাখ্যা আসছে সংক্ষেপে এখন জমা করছি ওহু আল্লাহ আলিম এবং তিনি প্রত্যেকটি বস্তু সম্পর্কে সম্য জ্ঞানী প্রত্যেক বস্তু সম্পর্কে সব কিছুই জানেন সবকিছুই জানে কোন এমন একটা দিক নেই যেটা আল্লাহ জানেন না যে কোনো দিকে আপনি চিন্তা করেন আপনার আমার যে কোন সৃষ্টির। আল্লাহ সবকিছু সম্পর্কে সবকিছু জানেন সবকিছু যা শহীদ মুসলিম বর্ণিত হয়েছে শেখ সালিদাহ যেন বলছেন ফকাতফল হাদিস মুসলিম সাল্লা আয়াতের তেফসির করেছেন এমন একটি হাদিসে যা ইমাম মুসলিম নেই আর ছিল না কান আল্লাহ সেই হাদিস আল্লাহ ছিলেন আর কোনো কিছুই ছিল না আল্লাহর ছিল না ও আন্তাল এবং তুমি সর্বশেষ সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র রব আলিনের এখানে চেহারা বলা হয়েছে আল্লাহ চেহারা আছে বলি চেহারা বলে রব্বুল আলমিনকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু আল্লাহ চেহারা আছে চেহারাই নেই আর চেহারা বলা হয়েছে এটা হচ্ছে আশা মাতুরিদের গুমরাই হ্রষ্ট আলার চেহারা নেই কিন্তু এখানে মানে ফেস চেহারা হয় আল্লাহর মুখমন্ডল আল্লাহর মত কোন কিছুর সাথে তোরণ তুমি সর্বশেষ ফালেসা বা দেখা সেই তোমার পরে কোনো কিছু নেই ও আন্তর এবং তুমি প্রকাশ্য বা তুমি সর্বজয়ী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 জাহির আল বাহাত কোন কিছু নেই তাহলে আল্লাহ রব্বুল আলমেনের যত সৃষ্টি আছে এই ইমানের সাথে যেন থাকে কখন ওই কথা ভাববেন না বিদাতিরা আর সারি কেন আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য দিক নির্ণয় করা কেউ অস্বীকার করেছে ও যদি দিক বলি তাহলে আল্লাহর সৃষ্টি আসমান জমিন কিছু তো আল্লাহকে ঘেরে আছে তাহলে না তোমার আল্লাহ আসমান আল্লাহকে আর কিছু আছে আল্লাহর কোন সৃষ্টি আছে আসমান জমিন আরশিদ ছাড়াই ধরেন আর কিছু আছে বলতে হবে তাহলে তাই না কোনো কিছু নেই ফালাই সাফা ও কাকা সেই হাদিসটা দেখেন দুয়া তোমার ওপরে কোনো কিছু নেই আল্লাহ আচ্ছা যখন আল্লাহ রে তাহলে কি করে অস্বীকার করছে সারা বিশ্বে আকিদার ক্ষেত্রে এই জন্য আমাদের হানাভ বলতে শুনবেন যে আমরা হচ্ছি আকিদার ক্ষেত্রে মাতরিদি সাফি মালিকীদেরকে বলতে শুনবেন আমরা আকিদার ক্ষেত্রে হচ্ছে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 ফেকা নেবেন আপনি নামাজ পড়ব কোন তরিকায় রোজা রাখবো কোন তরিকা আবু হানিফা কাছে আর আপনার আকিদা নেবেন আপনি আবু মানসুর মাতরিদির কাছে আপনি তো অবমান করছেন আপনার ইমামের আমরা তো অবমান করি না চিন্তা করেন বিষয়গুলি যারা অন্ধভাবে রসুলের হাদিস বাদ দিয়ে এমামের কথা কে প্রাধান্য দিচ্ছে তারা কিন্তু তা মানহানি করছে ইমামের আকিদার ক্ষেত্রে যোগ্য মনে করেন ক্ষেত্রে আমরা তকলিদ করি আপনি প্রসিদ্ধ কিতাব খরির আহমদ সাহারান দেবন্দী তোর কেন বাংলায় অনুবাদ হয়েছে আমার মনে করি দিলে আগামী দর্শন দেখিয়ে দেব বাংলায় অনুবাদ হয়ে গেছে আরবিতে কিতাব সেই কিতাবটি অনুবাদ তাতে প্রথমে স্বীকার করছে এই দেবন্দী সিলসিলের আলমের হানাফিরা যে আলহামদুলিল্লাহ আমার আকেদার ক্ষেত্রে মা আর মজাহের ক্ষেত্রে ফরুর ক্ষেত্রে মানে মাসলাম ক্ষেত্রে ফেকার ক্ষেত্রে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 কিন্তু ভুলের ঊর্ধে সুতরাং তার উপরে রাখবো কাকি রসুল যে কোনো সৃষ্টি দেখেন আকিরা ইমান কত আপনার শক্তিশালী হবে যে কোনো সৃষ্টি হোক না কেন যত বড় সৃষ্টি হোক না কেন সাত আসমান জমিন আর কুর্সি যা কিছু হোক না কেন সবকিছু আল্লাহ রব্লা আরাম নিম আল্লাহ মানে তো আল্লাহর জন্য দিক বলা যাবে না তাহাতে আমাদেরকে পড়ানো হয়েছে এক সময় এই আকিদে এই শব্দটা ওই কিতাব থেকে একটা কটিশ বলছি আল্লাহ বলছেন উর্ধে কিসের শরীরের এটা ঠিক আছে আল্লাহ শরীর বলে কোনো আল্লাহ আল্লাহ যেমন এটা হচ্ছে বড় গুমরাহি হক এবং বা তেলের সংমিশ্রণ ঘটেছে ওই সব আঁকি ও আন্তাল বা এবং তুমি গপন জি জীবনে দেখি কেউ দেখতে পারে আল্লাহকে জি এমন দুনাকা আকাশে তোমার নিম্নে কোনো কিছু নেই হ্যাঁ জি আল্লাহ রব আল তার মানে সব কিছুকে পরিবেশন করে আছেন আল্লাহকে কোনো কিছু ঘিরে নেই যেটা হচ্ছে পরান এবং সন্ন্যার আফিদা আল্লাহ রবুল্লা আলমী সবকিছু কে ঘিরে আছেন আল্লাহকে কোনো কিছু হ্যাঁ ঘিরে নেই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 আল্লাহর নাম হচ্ছে কিন্তু স্পষ্ট করেছেন ইতিবাচক এবং নেতিবাচক দেখেন ইতিবাচক হচ্ছে কি তুমি আউ্ল আল্লাহ কাছে এটা হচ্ছে নেতিবাচক এই বুঝিয়ে দেওয়া হয়েছে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 যে পরিবেষ্ট করে আছেন এটা প্রমাণিত হয় আখের এহা তহ জামানিয়া আর স্পষ্ট করে দিই কথা দিয়ে आल्लाटी नाम प्रथम दिन चार मध्य आव्वाल आखिर प्रथम शेष दिए आल्ला घर आलर दिखाई शुरू और शेष तक कल समय आल्ला कलर दिक आल्ला प्रथम शेष कल कि আল্লাপরে কোন কিছু নেই বা এমন জায়গা আছে যেখানে আল্লাহ রব আল পৌঁছান ওখানে আল্লাহর কোন সৃষ্টি আছে ওইদিকে নিচের দিকে না আল্লাহ রব আলম তার যে সৃষ্টি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 এই চারটি যে নাম রয়েছে পরস্পর মুখোমুখি মুখোমুখি একটি ইসমান রয়েছে আল্লাহ যে আদি অন্ত নেয় এই বিষয়ে আল্লাহ শুরু শেষ নেই ও করবে আর দুটি নাম রয়েছে আল্লাহর মিনের সুচ্চ হওয়ার দিক থেকে হ্যাঁ কোনটা আল্লা সবচেয়ে কাছে আপনার আমার ভিতরে হৃদয়ে হ্যাঁ যে একটা কথাই এক মুহূর্তের জন্য কল্পনে আসে খেয়াল্লা আসে সেটা আল্লাহ জান ফোটার উপর আল্লাহ রবুল আলমিনের কুদ্রুত ক্ষমতা বিরাজ করছে তাই না ক্ষমতার দিক থেকে আউয়ালিয়াতে কুলে মাসে ও বলছেন আল্লাহ রবুল আলমিন যে সর্বপ্রথম তার এই সর্বপ্রথম হওয়াটা সমস্ত কিছু যা প্রথম বলতে পারেন সব অনেক কিছু আছে এটা এটা প্রথম প্রথম প্রথম হয়েছে হয়েছে তার হচ্ছে আল্লাহ কালাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করল হ্যাঁ আরস পান ওয়ান আরশু আল আলমা হ্যাঁ আল্লাহর আরস ছিল আসমান সৃষ্টির আগে পানির উপর এগুলো হচ্ছে প্রথম দিকের সৃষ্টি পানি আরস কুসি ইত্যাদি তাই না এই সমস্ত কিছু যা সৃষ্টি প্রথম দিকে হইতে পারে তার প্রথম হচ্ছে না যত কিছু আছে যে শেষ পর্যন্ত থাকবে তার শেষ হচ্ছেন রবুল আলমে যেমন ধরেন সর্বশেষ সবার রোগ কবুজ করা হয়ে গেল এখন বাঁচছিল মালাকুল মত তাই না তুমিও শেষ হইতে হবে তোমার কখনো শেষ হইতে হবে তোমার চিরকাল তোমার থাকার কোন অধিকার নেই করলে সেই আল্লাহ যে প্রথম এটা সবকিছুর আগে হওয়া সবকিছুর আগে আল্লাহ সব শেষে হওয়া মানে বা কাহ বাধা করলে সেই সমস্ত কিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহর বাকি থেকে যাওয়া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 এইখানে যে অর্থটা ত্রুটির দিকে নিয়ে যেতে পারে সেই অর্থ বলবেন বলছেন যে আল্লাহ হচ্ছে আল্লাহ রব আলমের এমন সমমস্ত সমস্ত কিছুকে পরিবেষ্টন করা এমন ভাবে পরিবেষ্টন করা বা ঘিরে থাকা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 আর ভিতরে বাইরে যা আছে তার চাইতো বেশি কাছে আল্লাহ রবীন্দ্র আমাদের থেকে এই মরমেই তো আল্লাহ মানুষের যে একটি গুরুত্বপূর্ণ যেটা হাট পর্যন্ত যাচ্ছে এটার বেশি আল্লাহ তোমাদের নিকটবর্তী আমিন তোমাদের আল্লাহ বলছে আল্লাহ রব আলমিন যে নিকটবর্তী নিকটবর্তী হওয়াটা দুই অর্থে ব্যবহারিত হয় खास अर्थे एक अर्थे आल्ला चाहते निकटवर्ती सृष्टिर व्यापक अर्थे निकटवर्ती बुझे गे खास अर्थे आल्ला मान सहर दिफाजत दिक रक्षण बेक्षण दिखाई खास बान्धा विशेष बान्धा सत्कर्मशील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 কোথায় কিভাবে তার পৌঁছাতে হবে পরিবেষ্টের দিক থেকে কাছাকাছি আলিম যে পড়লাম সুরেহাদিদে আল্লাহ রকে জ্ঞানী সব কিছু সম্পর্কে জ্ঞানী মানে কি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 সময়ের দিক থেকে স্থানের দিক থেকে অতলা আন আর জ্ঞানের দিক থেকে তকদির পরিমিত করার দিক থেকে অতির নিয়ন্ত্রণের দিক থেকে আর একটা নিয়ন্ত্রণের দিক আল্লাহ আলমিন আগেও ছিল সময় ছিল এখনও আছে আর সর্বদাই থাকবে পক্ষান্তরে দুনিয়ার যতই শক্তিশালী শাসক হোক না কেন হ্যাঁ যে কোনো শক্তি হোক না কেন এক সময় তার নাম পর্যন্ত ছিল না এখন হয়তো অনেক কিছু নিয়ন্ত্রণ করছে তাই না কয়েকশো বছর আগে আমেরিকার নাম পর্যন্ত ছিল না আবিষ্কার ভারত খুঁজতে দেশ আমেরিকা পৌঁছে গেল তার আগে ওর নাম গন্ধও ছিল না তারপরে কোন একটা জাতির অথবা দেশের উন্নতির নাম ছিল না মানুষ স্বপ্ন দেখেনি যে এত উন্নতি করতে পারে তাই না হইলো আবার পতন ঘটলো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 অবিশ্বাসী না অমান্যকারী না তখন আয়াতের সম্পাদন রয়েছে আস্থা ভরসা করো সেই চিরঞ্জীব সত্তার ওপর যিনি কখনো মৃত্যু বরণ করবেন না যার কোনদিন মৃত্যু আসবে না সংক্ষেপে দেখায় প্রথম কথা তাওয়াকল ভরোসাকা কে বলে ভরসা কা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 তো ভরসা বা তবাকলের সংজ্ঞা কি শাব্দিক অর্থ কি আর শরীয়তের ইসলামের পরিভাষায় তবাক্কল বা ভরসা আস্তে ভরসা আল্লাহর কাকে বলে কর্ম করে ফলাফল আল্লাহ আমি কাজ করব না আর বলবো আমাকে রুজি আসতে হবে যত অলিউল্লাহ হন না কেন কোন অলিউল্লাহ যদি বলে যে আমি কাজ কেমন না করে ও মারিয়াম আলি ইসাল্লামের মতো আমার কেরামতিতে হ্যাঁ রুজি বারো বছর ধরে ও জি খাচ্ছে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 মানে হচ্ছে কোন কিছু ক্ষেত্রে আশা ভরসা করা আরবি ভাষা বল ওয়াকাল তো আমরি এলা ফুলান আমার কাজটা অমুককে দিয়ে দায়িত্ব দিয়ে দিচ্ছি অথবা রিনল করে দিচ্ছে ওদেরকে মোয়াক্কেব বলে আর মোখাল বলে দুটো শব্দ ব্যবহার হয় মাতৃভাষা শুদ্ধ ভাষা এগুলো কিন্তু মাতৃভাষা আর এটা ওরা যখন পেপারটা বানিয়ে দেয় একজনকে অথরাইজ করে যে তুমি এই কাজগুলির জন্য ইসলামের শরীয়তের পরিভাষায়ী তোল ভরসা কাকে বলে এ তেমাদ ভরসা করবে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 অন্তরের ভরসা রব আলমিনের উপর অন্তর যদি ভরসা করে নেই যে এই কভিল যদি আমাকে এক্সিট লাগিয়ে দেয় তো আমি না খেয়ে মরে যাই আমার পরিবার না খেয়ে মরে যাবে এটা হচ্ছে শির্কলের ক্ষেত্রে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 আর একটি হচ্ছে আল্লাহ ভরসা আর আরেকটা হচ্ছে এ বাদতে লিসানি বাবানী এবাদতলি এ বাদতে শারীরিক এবাদত এবারি হ্যাঁ আর্থিক আর এই আল্লাহ ভরসা রাখা হচ্ছে ফরজিল যদি মাধ্যম উপায় উপকরণ গ্রহণ করেন এটা হ্যাঁ আল্লাহ ভরসার পরিপন্থী নয় জি আল্লাহ আমাকে রক্ষা করবেন এটা তকল কিনা অন্তরে তোল কিন্তু আমি শীতে শীতের বস্ত্র নেব না কনকনে শীতে খালি তো শীতকালে শীত বস্ত্র ব্যবহার করা আল্লাহ ভরস আল্লাহ যতদিন হায়াত রেখেছেন তার তো কম বেশি হবে না সুতরাং এইরকম রোদে এই গ্রীষ্মকালে আমি বারো ঘন্টা রোদ্রে খোলা মাঠে ডুটি করবো করবেন গাড়ি এত আসছে না সতর্ক জি হ্যাঁ তো আল্লাহ ভরসার পরিপন্থী এই নয় যে আমরা রোজি করছি মেহনত পরিশ্রম করছি হ্যাঁ দুয়া ও একটা মাধ্যম আর আরেকটা হচ্ছে কর্ম করা মাধ্যম আমল কর্ম করা আর দুঃখর এগুলি মাধ্যম আর অন্তর আল্লাহ ভরসা করবে এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন বিষয় দেখাতে চেয়েছে প্রথম কথা আল্লাহ রব আলিনের এখানে তকলের কথা বললাম যে আল্লাহর এটি এ বাদত আল্লা আল্লাহর নাম কি এসছে যেহেতু আমাদের বিষয় বস্তু হচ্ছে তহিদুল আল্লাহর কোন নামটি আল্লাহ আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব কোন কিছু চিরঞ্জীব না বলি যদি বলেন বিদাতিদের পরিভাষা হায়াতুন নবী হায়াতুন নবী মানে নবী ইন্তকাল করেননি তো আল্লাহর সাথে সির করলেন না সির করে দিলেন পুরো সির করে ফেললেন আপনি পূর্ণ হায়াতের প্রমাণ রয়েছে আল্ হাই একমাত্র আল্লাহ পজিটিভ দুটোই বলা হয়েছে এবং তিনি বর্ণ করবেন না একটি গুন যা উল্লেখ করা হয়েছে সেটা সুরেশ আবার সেটা কি আল আল্লাহর একটি গুনবাচক নাম হচ্ছে হাকিম হাকিমের দুটি অর্থ এতদিন পর্যন্ত আপনার হাকিমের মানে কি জান एक अर्थ करमय मन रेखे विज्ञानमय प्रज्ञावान जी जर कहे कथा की हेकमा रही प्रज्ञा रही हेकमार प्रज्ञा का सृष्टिर क्षेत्र बेकार करें আর আল্লাহ বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ একটা হুকম মানতে হবে না টাকা কাপড় উঠতে বলেছেন উদ্দেশ্যবিহীন না আমি হেকমা জানি আর না জানি কিন্তু আল্লাহ রব হেকমা রয়েছে আজকাল সায়েন্স ধীরে বহু কিছু প্রমাণ করছেন যারা যেই সব পুরুষরা টাকনা ঢেকে আজকালা করে তাদের পুরুষত্ব ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এটা কাফেরদের প্রমাণিত হয়েছে। রাখেন। কাছে যদি সেটা বিশ্বাস করে কাপড়টা যদি মুসলিম বানিয়ে নিতেন ইসলামিক করে নিতেন তাহলে কত সব পেতেন আপনি আর জাহান্ন থেকে কিন্তু আজকে যখন কা ফেররা গবেষণা বললো যে তোর তো পুরুষত্ব যাবে বিবি পালিয়ে যাবে কার সাথে আরিফ বাপরে ওত ভয় লাগে যে পুরুষও তো দুর্বল হয়ে যায় তো দুর্বল তাই না তখন আপনি ছেড়ে দিলেন ঠিক ধূমপানের বিষয়টা ওই রকম না বিশ্বাস করছেন না সুবিধা পাদী খান জন্য মাকড়ুটাই নিবেন আরামটা নেবেন না আপনি কোরআনে মাহাদিস দলিল না আপনি যখন ডাক্তার বলেছে। ডাক্তার কাছে গেছেন আপনার ব্লাড চেক করার পরে বলছে আপনি কি ধূমপান করেন নাকি বলছে হ্যাঁ তাহলে আপনার চিকিৎসা নিদম পান ছেড়ে আসেন তারপর আর বিধানগত বিষয়ে আমরে সারি দুটো কথা মনে রাখবেন আঁকিটা পড়ার ক্ষেত্রে সৃষ্টিগত বিষয় মানে আল্লাহ যা সৃষ্টি করেছেন সাঁপ আরে ফালতু সাপ সৃষ্টি করেছেন ফালতু নাকি পায়খানার পোকা উপকার করছে আপনাদের যে ভর্তি হয় না এছাড়া আল্লাহ ভালো জানে কোন কিছু আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি বিধানের ক্ষেত্রে কোন একটা আদেশ অথবা নিষেধ উদ্দেশ্যবিহীন করেন নাই হচ্ছেন হাকিম এবং আল্লাহ রবীন্দিনের কথা কাজে কি রয়েছে আছে এই হচ্ছে হাকিমের অর্থ লহু মানুষ বলছেন হাকিমের দুটো অর্থ একটা হচ্ছে আল্লা রবুল্লাহ সবটাই কাজ হচ্ছে সুস্থ দেখেন আমাদের অনেক সময় কাজ নরম কাজ হ্যাঁ তাই না কাজটা করলেন কিন্তু নরম কাজ হ্যাঁ লাস্টিং করল না আল্লাহ রব্বুল্লাহ সব কাজ হচ্ছে जत समय महकमु प्रत्येक वस्तु के सूक्ष्म कर सृष्टि करेकमा का बला वस्तु के तरह स्थान रखार नाम हो যেটা যেখানে রাখতে হয় সেটার নাম হচ্ছে হেকমা এটা নাম হচ্ছে ইনসাফ ও সুবিচার যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে রাখা অন্য জায়গায় রাখে ওয়াহিয়া ওয়াহিয়া হিমা যেটা যে জায়গায় থাকার যোগ্য সেখানে সেটা রাখা দেখেন কত সুন্দর লাগছে আঙ্গলগুলো দেখতে আল্লাহর কাজে হেকমা আছে না নেই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 চোখ যদি চারটা করে দেয়ালি এছাড়াও হেকমার আরেকটা দিক বর্ণনা করলাম আল্লাহ সৃষ্টিগত ক্ষেত্রে আর বিধানের ক্ষেত্রেও সেটা মনে রাখবেন আর আরেকটা কি হাকিম শব্দটি হাকেম অর্থে আছে হাকিম মানে জেনি ফায়সালাকারী পাঠিয়ে যান কবুজ করে এনেছে কেড়ে এনে চলে এলো তাই তো আল্লাহ তো তার কাছে হাকিম থাকলো না থাকলো না আল্লাহর হুকুম চলছে না অন্যের হুকুম চলছে জি রাখালের হুকুম চলছে পাগলের হুকুম চলছে দুনিয়া এবং আখেরাতে আখেরাতে আল্লাহ কাউকে জান্নাতে দিতে চাইবেন কারো ক্ষমতা আছে যে না আমি দিতে দব না জান্ন দিতে চাইবেনা আমি দিতে দব না আমি জোর করে নিজে বড় বড় জাহাজ চলে যাবো কিছুই বুঝে না এইসব কিচ্ছা কাহিনী আর এইসব ভ্রান্ত শিরকি আকিদে নিয়ে পড়ে আছে আমি ওদের উপর আফসোস করার আগে আমি আলহামদুলিল্লাহ বলি যে আল্লাহ আমাকে সহি আকিদে দিয়েছেন আমাকে যদি আল্লাহ করে রেখে দিতাটা কি আপনার ছেলে বেরা পাবেন আহমদুল্লাহ আল্লাহ আমাকে নজর দিয়েছে আগে থেকে শাহিদ মিনাল আয়া এই আয়াতে যেটা দেখাতে চাই খাবিরটা বুঝাই খাবির নামটি যেখানে এসেছে মিনাল খিবরা থেকে ব্যবহার করা মানে পূর্ণ জ্ঞান রাখা এটাকে বলা হচ্ছে কোন কিছু আমি পরীক্ষা নিরীক্ষা করলাম ইজ তু হুহ আলামিন রুক্ষ সমস্ত কিছু যতই গোপন কিছু হোক না কেন সবকিছু জানেন যেমন কামা আহাতিরা যেমন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 ভূগর্ভে প্রবেশ করে জমিনে যা কিছু কি করছে ওলা হলো ঢুকছে আর যা কিছু তা থেকে বের হচ্ছে হচ্ছে যেমন ঢুকছে কি হ্যাঁ বেলা কিছু আছে ঢুকছে এটা বীজ যখন বপন করলেন ঢুকলো না বেরলো বীজ দিয়ে বুঝান ঢুকলো আর যখন বীজটা অঙ্কুর গজাচ্ছে তখন কি হলো এখরো জমিন এইরকমই মায়াফন করা হচ্ছে বা কোথাও গিয়ে দাফন দাফন কোনো না কোন জায়গাতে মারা গেলো নি খোঁজ একবার আল্লাহ জানছেন সবকিছু অমায়ান আকাশ থেকে যা কিছু নেমে আসে আকাশ থেকে নেমে আসে বৃষ্টি নেমে আসে আকাশের দিক থেকে আসে বলে আকাশ মাথার উপর আর আকাশ থেকে নেমে আসে আল্লাহ থেকে আল্লাহা আর যা কিছু তাতে আরোহণ করে ফেরিস তারা একবার আসরে শিফটিং ডিউটি পরিবর্তন একবার ফজুরে এবং ভালো কথাগুলি আল্লাহর কাছে শত্রুতা বিদ্বেষ রাখে কথা বন্ধ রাখে তিন দিনের বেশি তখন আল্লাহ আকাশ থেকে নিচে ফিরিয়ে দেয় বলে আনজেরা হাজেন এই দুজনকে একটু ছাড়ো অবসর দাও হাত্তাই্তি যত এরা মীমাংসা না করছে কথা বন্ধ রাখলে আর আমল কো বলেন যাবে না আলেমুল গাইব ওদের বলতে নবী যখন চাইবেন যেটা যেভাবে চাবেন জেনে নিবেন তো চাবি হয়ে গেল তো মাফাতিহুল গাইব কি চাবি নবীকে দিয়ে দিল করে ফেলল অথচ বলছেন তুমি ঘোষণা করাচ্ছেন আল্লাহল গাইবে তার কাছে একমাত্র গাইবের চাবি কাটিয়ে রয়েছে যা তিনি ছাড়া কেউ জানেন না এবং আল্লাহ জানছেন ওয়ালা হাবিন এই ভূগর্ভের অন্ধকারে একটি শস্য একটি দানাও যদি পড়ে ওয়ালা রাতবিন অথবা কোন তাজা বস্তু ওয়ালাই আন শুষ্ক বস্তু ইতাব আল্লাহ শুধু আল্লাহ জানেন আল্লাহ জানেন জানেন তার সাথে আল্লাহ ভাগ্য লিপি তকদির মাহফুজ যেখানে তকদির লিখা আছে তাতে লেখা আছে এই আয়াত দিয়ে তকদীর সম্পর্কে তকদিরের দুটো স্তর জানতে পারলাম একটা এল আল্লাহ জানছেন আর একটা হচ্ছে কিতাব আল্লাহ তা লিখে রেখেছেন জমিনে যা কিছু প্রবেশ করে পানির ফোটা পড়ছে এই যে এখন বন্যার শুকাচ্ছে সব জানছেন আপনার শস্য বীজ খনি সম্পদ হ্যাঁ কোথায় মারা গেল মাটিতে কোথায় মিশলো যা কিছু বেরিয়ে আসে যেমন উদ্ভিদ হ্যাঁ ঘাসপালা ইত্যাদি ঘাসপালা মা দেন খনি সম্পদ ওখানে যা বেরিয়ে আসছে মানুষ বের করছে অমায় মেনে আকাশ থেকে নেমে আসে বৃষ্টি ফেরিস্তা ইত্যাদি অমায় জবে যা কিছু চড়ছে ফেরিস্তা বা আমল যা বললাম আয়াতে যেটা দেখাতে চেয়েছেন মহা জ্ঞানের কথা প্রমাণিত হয়েছে আল মহিত সবকিছুকে পরিব্যাপ্ত কিছুকে ঘিরে আছে আল্লাহর জ্ঞানিম ইফতার বহু বচন চাবি যে পাঁচটি গাইবের মূল বিষয় রয়েছে এই মূল বিষয়গুলি সম্পর্কে আলোচনা কেউ যায় না যেই পাঁচটি বিষয় সুরায় লোকমানের শেষে বর্ণনা করছেন আলমী ধ্বংস হওয়ার জ্ঞান রয়েছে একমাত্র কখন হবে কোন দিনে হবে কত কাল এখন বাকি আছে আল্লাহ ছাড়া কেউ জানেনা ওয়াইস এবং বৃষ্টি বর্ষণ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 একটা ডাক্তার কে বলেন যন্ত্রফন্ত্র চলবে না কি খেয়ে পড়েছেন আপনি কি খেয়ে পড়েছেন দেখেই বলেন কোন ডাক্তার ক্ষমতা আছে ক্ষমতা নেই তাই না বরং দেখায় আপনারা যদি যান কোনো সময় চেক দেখায় যে দেখেন এই যে ছেলে সন্তান এটা এক একটা অঙ্গ দেখায় তাহলে মাতৃগর্ভে যা আছে একমাত্র আল্লাহ জানেন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 যেতে লাগলো পনেরো দিন আসতে লাগলো খবর পেলাম অসুস্থ ছিল তখন ভালো আরো কত কি হয়ে গেছে হ্যাঁ কেউ হয়তো দিন থেকে বিদায় চলে গেছে পুরাতন গেছে কিস্তা কাহিনী হ্যাঁ তাই না এইভাবে আপনি দেখেন আগামী কালকে কি করবেন জানতেন এই আসবে আর সে আসবে আইনার কানুন কিছু জানতেন না আপনি এখানে যখন এই দিল যে যে নিজের অবস্থা ঠিক যেখানে কফিল যারা পালিয়ে আছে আছে পালিয়ে আছে। সুযোগ আসলে না তার মাত্র দু চার দশ দিন আগে হাজার হাজার মানুষ চলে গেছে কানতে কানতে চলে গেছে পারেনি আর হঠাৎ করে বেটা চান্স চলে যা রুজি আছে থেকে গেল আর এক দুই দিন আগে অনেকে চলে গেছে ভাই ওখানে গিয়ে তাই না যদি যে যেখানে আমার বিয়ে হইত কোথায় বাড়ি আপনার এখানে আমার রুজি হইতো এখানে এতদিন থাকত আর মত কথা এইখানে আমাদের রুজি হবে আর আঠারো বছর দামামে আমি সৌদি তার আগে চার বছর মধ্যে নাই দুই বছর আহ কাশিমে ছয় বছর থেকেছি কল্পনা কোনো দিন কল্পনা একটু থাকতো মানুষ কত দুর্বল কোন খবর কেউ রাখে না কিন্তু সুফিরা সব দাবি করে সব খবর রাখে এক সুফি বলছে বিদ্যি আমি বলে দিয়েছি যে পাস করবে এই যে দেখেন পাস করল কিভাবে জাতিকে গোমরা করছে মানে আলেমল গাইব আর তারপর কি বলছে আমার এই সব কথা সবাই বুঝবে না যারা না বুঝে মোটেই বুঝবে না যারা জানলেন না কেউ গাইবের খবর জানলেন মুসা ইসলাম জানলেন না যে একে ঘুষিয়ে মারবা না হলে আসাড় খেপড়ে মরে যাবে আর আমার আমার তল্লাশিতে ফেরাওয়া লাগিয়ে দিবে আমাকে পালিয়ে গিয়ে হ্যাঁ দশ বছর বারো বছর কোথাও আমাকে থেকে আসতে হবে জানতেন মুসা ইসলাম করতে ঘুষি মারতে যেতেন সবকিছু ছেড়ে পালাও পালাও পালাও ওই সব ওখানে পালিয়ে যেতে হইলো খবর নবীর সব খবর রাখে কে জিতবে কে হারবে কে কি হবে সব খবর এত খবর একটু আগে বলে দিলিত হইতো তাহলে ইরাকের এই অবস্থা হইতো না আফগানিস্তানের অবস্থা হইত না সব আগে বলে দিত পঁচিশ পঞ্চাশ বছর আগে হ্যাঁ যেগুলো হইতে যাচ্ছে সুতরাং এগুলো হবে যেটা দেখাতে চেয়েছেন আল্লাহ জ্ঞান সবকিছু কে এটাও যেমন প্রমাণিত হয়েছে ওয়াফিহা ইসবাদ এতে তকদির প্রমাণ রয়েছে এটা লিখা আছে লিখা আছে মানে কি তকদির আছে জানছেন লিখা আছে তাও আল্লাহ খবর রাখেন কোন মহিলা কখন গর্ব ধারণ করল এবং যা গর্বে আছে সুস্থ আছে না অসুস্থ আছে সেটা বাজবে না বাঁচবে না এবং কখন প্রসব হবে হইলো সবকিছু আল্লাহর এলমে রয়েছে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 আর মোহন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তিনি শক্তিধর আলিন যিনি সর্ব শক্তিমান মানে হচ্ছে শক্তিমান আর আল মানে যার বড় ইসূ শক্তি এই শব্দগুলির এ একটি করে অর্থ করে দি যা এখানে ভাস্কর করেছেন বলছেন যে লা রাজাকা আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নেই যিনি তার সমস্ত মখলুক দান করেন এবং তারা তাদের প্রয়োজন মিটান সুতরাং তারই এবাদত করু জল কুয়া এবং তিনি তা পূর্ণ শক্তির মালিক বড় শক্তি ধর আলমিন কখনো দুর্বলতা তাকে স্পর্শ করতে না।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 এই আয়াত থেকে যা দেখাতে সেটা হচ্ছে যে এই আয়াতে রয়েছে আগের আয়সবাহের সবকিছুর ওপর তিনি ক্ষমতা এবং আরেক আয়াতে যেখানে রিজিকের কথা রয়েছে এই আয়তে আল্লাহ রাজাক বলা হয়েছে রুজিক তিনি এবং তাকে বলা হয়েছে এবং তিনি সর্বশক্তিমান তখন এবাদত বন্দিগি তার হবে এই তার আগের আয়তের অংশ রয়েছে সুরাজ আটান্নমা খাল জিন্ন সাইল্লা আমি জিনুসের জন্য সৃষ্টি করেছি এবং আমি মহাশক্তি ধর আমি হচ্ছি বড় শক্তিমান এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ أو ظريح باني